আর পাগলিয়ে কয় জান্নাত পড়াই ফেলতে আর সেই পাগলি বাংলাদেশে এখন বিরাট আল্লাহ রলি ল ই সবাই জোরে সোরে বলেন সুহান আল্লাহ এইটা বলা যাবে না এই পদ্মটিতে সুন্নত পদ্মটি না আমাদের বক্তারা আমাদের দেশে খালাফ আপনার দাওয়াতের মানহাজ সালাবের মানহাজে সালাপিনীর মানহাজে সালাপিনীরা কখনো এরকম বয়ান করতেন আর সবাই বলতেন না চিৎকার মারিয়া বলেন সোহান আল্লাহ জোরে জোরে বলেন আল্লাহামদুল্লাহ আস্তে করে বলেন আল্লাহ একবার এইরকম কথাবার্তা সোমান আল্লাহ কন আলহামদুলিল্লাহ কন আল্লাহ একবার কন সোমান আল্লাহ আলহামদুলিল্লাহটা নিজের থেকে কইবেন বুঝতে পারছেন এজন্য আমার ভাইরা ওয়াজমা পিল হবে সালাব্দের পদ্ধতিতে তাহলে করলে আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দেন সুর আলার বাহাত্তর নম্বর सबा चुफीबाद कथा जाना चावा जा दो कर আর জোহেমাই তু যে দেখা হলো সুফিবাদের নীতিমালা আমি জান্ন হলো আল্লাহরে দেখতে চাই জান্নাত যাহার চাই না এই জন্য রাবে বস্রীর নাম শুনছেন এক পাগলী ছিল কি ছিল আমাদের দেশে বাংলাদেশে যত পাগল আছে সব এখন আল্লাহর অতীতকালের যত পাগল ছিল ওগুলো এখন বাংলাদেশের বড় বড় আল্লাহর আল্লাহ বাবার দরবারও আছে না এটা এমন এক সোনালী দেশ যে দেশে কাপট খুললেও আল্লাহর অলি হয় নাওজুবিল্লা এই দেশে পাগলও আল্লাহর रे अवश्री पागल महिला पागल जिज्ञासा दौड़ा पागलिए क्या आगन लैसी आगुन दिए जानना छर खार करी लैसी जहां नामे फिल्म कारण दुनिया मानसरा जानना प्लाबे आशाय নাম থেকে বাসার আশায় আবাদত করে এগুলা দুইটারে যদি পড়াই দেওয়া যায় তাহলে মানুষ আল্লাহরে পাওয়ার জন্য আবাদত করব পাগলির কথা ঠিক আছে কত জায়গায় জান্নাতের সুশংপা শুনাইছেন ইমানদার এবং আমলে সালেকারীদের সুসংবাদ দিয়ে দিন তাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাতের দিকে প্রতিযোগিতা করো জান্ন দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্ত হল আসমান আর জমিনের মতো সোহান আল্লাহ তাহলে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিতে আল্লা পাগলী কয় বাংলাদেশে। নাম শুনছেন না হাসান বশ্রিজ জারি রাবিয়া বসরি জারি বেলালের জারি ফাতেমার জারি বাংলাদেশে দেখা যায় অনেক জায়গায় এখনো এই আধুনিক যুগেও এই মিথ্যা কথাগুলো জাল কথাগুলো এখনো বাংলার ঘরে ঘরে আছে এখনো তাহলে সেরেক এমন এক জিনিস আল্লাহর জান্নাতকে আল্লাহ হারাম করে দেন সেরেক করলে আল্লাহ পাক সমস্ত গুণা মাপ করেন সেরেকের গুণা মাপ করেন না